আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ইন্না আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু عليه ওয়া নতাওয়াক্কালু আলাইহি ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া নাশহাদু আন্না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 بسم الله الرحمن الرحيم كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله بارك الله لنا ولكم في القرآن العظيم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 শ্রদ্ধা ভাহন আমার মুরব্বী সাহেবান সমবেত ইসলাম প্রিয় কোরআন প্রেমিক দেশ দরদি তহিদি মুসলমান ভাই ও বন্ধুগণ আজকে আমরা অত্যন্ত মুবারক এবং গুরুত্বপূর্ণ এক মজলিসে জমায়েত হতে পেরেছি মূল্যবান সময় এই মজলিসের অনেকগুলো গুরুত্ব প্রথম গুরুত্ব হল এই মজলিসের আহ্বান করেছেন আমাদের এই অঞ্চলের ধর্মপ্রাণ মুসলমানদের হৃদয়ের স্পন্দন ইসলামী চেতনার কথা যার কণ্ঠে উচ্চারিত হয় হজরত মৌলানা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর দাম বরাকাত হম আলিয়া হজর পীর সাহেব হুজুরের আহ্বানে এই মজমা এই মজুমার দ্বিতীয় গুরুত্ব হল আজকে এই মজমায় আগমন করছেন যাকে কেন্দ্র করে আজকের আমরা সকলে এই ময়দানে সমবেত হয়েছি শুধু বাংলাদেশ নয় আজকের বিশ্ব হুম্মতে মুসলিম আর সংবাদিত মহান রাহবার যা নিশীনে শাইফুল ইসলাম হজরতুল আল্লাম আল্লামা শাহ আহমদ শফিদ আহমদ বরাকাত রহমুল্লা আলিয়া হজরতের মজমা তার আগমন বাংলাদেশে বর্তমানে গুরুত্বপূর্ণ কোন ঘটনা নেই আমি গোটা বাংলাদেশ ঘুরে দেখেছি কোনো এলাকায় আমাদের বাংলাদেশের অন্য কোন দ্বিতীয় ব্যক্তি নাই যার আগমনের কারণে এলাকার সর্বশ্রেণীর মানুষের মধ্যে এমন একটা স্বতঃস্ফূর্ত জাগরণ তৈরি হয় আল্লামা আহমদ শফিদ আহমদারাকাত আলিয়া এটা বিশ্বাস করি যে হজরতের কারামত এই কারামত আল্লাপ আল্লাহ রসুল সালের সর্ববৃহৎ ত্যাগ এবং কোরবানির স্বীকার করবার বদৌলতে আল্লাহ দুনিয়াতে এই কারামত দিয়েছেন সেই হিসাবে এটা শুধু হজরতের কারামত নয় এটা সোনার মদিনার রাও জিন্দা নবীর জিন্দা মজেদা কাজেই আল্লা মাহমদ শফিদাহ মজমা মানেই হলো বর্তমান বাংলাদেশে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মজমা তৃতীয় বিষয় হলো এই জলসা এবং আজকের এই মাহফিলের যে মূল উপলক্ষ, আল্লাহর ঘর মসজিদ আজিম উসান মসজিদ সেই মসজিদের উদ্বোধন হবে সেজন্য আজকে আমরা এখানে সমবেত হয়েছি এই তিনটি উপলক্ষ এর যে কোন একটি উপলক্ষ কে কেন্দ্র আমরা সমিত হতে পেরেছি রব্যের দরবারে শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ বলতেছিলাম হজরতের আসার আগ পর্যন্ত বর্তমান সময়ের প্রেক্ষাপটকে সামনে রেখে হজরতের বর্তমান যে মিশন সেই মিশনকে সামনে রেখে অল্প কয়েকটি কথা আমি আপনাদের করতে আমরা দিন ধর্মের কথা বলি দিন ধর্ম নিয়ে আমরা চলাফেরা করি দিন ধর্ম নিয়ে আমরা আমাদের চব্বিশটা ঘণ্টা অতিক্রম করবার চেষ্টা করি এবং আমরা দিন ধর্ম নিয়েই বাঁচতে চাই দিন ধর্ম নিয়েই মরতে চাই তবে আমাদের দিন এমন এক ধর্ম এমন এক ইসলাম এমন এক জীবন ব্যবস্থা যেটা সমকালীন কোনো প্রেক্ষাপটকে এটাকে বন্ধ চোখ বন্ধ করে অতিক্রম করে যাওয়ার কোনো সুযোগ ইসলামের মধ্যে নেয়নি আশেপাশে কি ঘটতেছে না ঘটতেছে এটা না দেখে আমি চোখ বন্ধ করে সোজা মসজিদে চলে গেলাম ইসলাম সেই ধর্মের নাম নয় আমি মসজিদে যাব মসজিদে যাওয়ার পথে রাস্তায় আশেপাশে কি ঘটতেছে কোনো অন্যায় কর্মকাণ্ড যদি ঘটে মসজিদে যাওয়ার পথে আমি অন্যায় বন্ধ করে তারপরে মসজিদে যাবো আমার আশেপাশে আমি হতে দেখি। তবে সেই জুলুম আমি আমি বন্ধ করব। জালিমের হাত ভেঙে গুড়িয়ে দিয়ে তারপরে মসজিদে যাব। এটাই হলো আমাদের ইসলাম এটাই হলো মানবতার ধর্ম ইসলাম মোহতারামাজির আমরা মসজিদ উদ্বোধন করব মসজিদের কথা বলবো আল্লাহ আহমদ সফি আসবেন কিন্তু কথা হলো যে সময়ের কোন দশ তারিখ মার্চ মাস আমাদের জাতীয় জীবনে গুরুত্বপূর্ণ একটা মাস এ মাসের ছাব্বিশ তারিখ হলো আমাদের জাতীয় জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিবস যেটা আমরা উদযাপন করি স্বাধীনতা দিবস শুধু স্বাধীনতা দিবস নয় স্বাধীনতার মাস উদযাপন প্রতিদিন কলাম লিখতে আরম্ভ করে অগ্নি ঝরা মার্চের কথা অর্থাৎ মার্চ মাস আসলেই নাকি আগুন ধরে। মার্চ মাসে নাকি আগুন ঝরে অগ্নি এটা বাংলাদেশের সাহিত্য এবং বাংলাদেশের পত্রপত্রিকার একটা গুরুত্বপূর্ণ পরিভাষা মার্চ এই অগ্নি এবং এখানে আমাদেরও কিছু অংশগ্রহণ করবার এখানে প্রেক্ষাপট তৈরি হয়েছে স্বাধীনতার কথা বলা হয় সন্দেহের কোনো অবকাশ নেই আমাদের বাংলাদেশের মানুষের জন্য স্বাধীনতা একটি গুরুত্বপূর্ণ বিষয় বরং আমাদের জাতীয় জীবনের সবচেয়ে বিষয় হলো আমাদের স্বাধীনতা এই স্বাধীনতার জন্যই থেকে ১৬ পর্যন্ত নয় মাসের মুক্তি সংগ্রাম হয়েছিল আর সেই মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা আমাদের ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের এই স্বাধীন ভূখণ্ড আমরা উপহার পেয়েছিলাম আর এরপর থেকে প্রতি বছর ঘটা করে আমরা স্বাধীনতার দিবস উদযাপন করি বিজয় দিবস উদযাপন করি আর এখন তার মাত্রা আরো বেশি দিন দিন বৃদ্ধি পাচ্ছে এখন আমরা বিজয়ের মাস উদযাপন করি স্বাধীনতার মাস আমরা উদযাপন করি এখন রাষ্ট্রীয়ভাবে সরকারিভাবে স্বাধীনতার চেতনা আগামী প্রজন্মের মধ্যে তৈরি করবার জন্য বিশেষ উদ্যোগ গ্রহণ করা হচ্ছে সবই পজিটিভ এবং সবই ইতিবাচক ব্যাপার কিন্তু আমার প্রশ্ন হলো স্বাধীনতা কাকে বলা হয় সেই বিষয় সম্পর্কে আমাদের জাতির সচেতনতা কতটুকু স্বাধীনতা কাকে বলা হয়, এবং স্বাধীনতার প্রকৃত মর্মটা কি এটা আমার এবং আমাদের আগামী প্রজন্ম সেটা কতটুকু উপলব্ধি করে সংক্ষিপ্ত পরিসরে আমি আপনাদের সামনে সে কতটুকু বলতে চাই কারণ স্বাধীনতার প্রকৃত মর্ম না বুঝে কেমত পর্যন্ত স্বাধীনতার গান গাইলে এটার দ্বারা স্বাধীনতার কোন উঠবে না কোনো দিনও এই জন্য আজকে ঐতিহাসিক প্রেক্ষাপট তৈরি হয়েছে এ জাতির মানুষকে স্বাধীনতার মর্ম বোঝানোর জন্য মোহতারাম পৃথিবীতে ওয়েস্টার্ন পলিটিক্যাল সায়েন্স चेस्टे आलहमदुल्ला क्षुद्र पड़ाशनार भे इधी परिचय दिए संज्ञा दिए আল্লাহর পয়গম্বরের পক্ষ থেকে সাহাবাহাম তারা বিশ্ববাসীকে রাষ্ট্রবিজ্ঞানের আলোকে স্বাধীনতাটাকে যত স্পষ্ট ভাবে এটাকে সংজ্ঞায়িত করা হয়েছে যত স্পষ্ট ভাষায় স্বাধীনতার পরিচয় তুলে ধরা হয়েছে পৃথিবীতে অন্য কারো মাধ্যমে এত স্পষ্ট পরিচ্ছন্ন স্বাধীনতার পরিচয় দেওয়া সম্ভব হয় নাইবার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন কাজ স্বাধীনতার অর্থ কি স্বাধীনতার চেতনাটা কি সে কথাটা আমি ইসলামী ইতিহাসের আলোকে সংক্ষিপ্তভাবে ভাবে চারটি কথা আপনাদেরকে বলতে চাই যেখানে আল্লাহ ছিল প্রান্ত পর্যন্ত আল্লাহর রসুলের পক্ষ থেকে পয়গাম নিয়ে সাহাব এ কাম গিয়েছিলেন বল্লিব আন্নি আল্লাহ নবী বলেছিলেন আমার পক্ষ থেকে তোমরা সারা দুনিয়ার মানুষের সাথে মুক্তির পয়েগাম পৌঁছায় দাও সেই প্রেক্ষিতে সাহাবাহরাম গিয়েছিলেন তারা কি মানুষকে শুনিয়েছিলেন, কি বক্তব্য পয়গম্বরের সাহাবি মুসলিম সৈনিক দল নিয়ে গিয়েছিলেন আরব থেকে আফ্রিকার মাটিতে গোটা আফ্রিকা মহাদেশে তখন কুফুরির অন্ধকারে নিমজ্জিত গোটা আফ্রিকার কালো মানুষগুলো তাদের জীবন কুফর এবং এলাকায় হকের দাওয়াত এই আফ্রিকার শত্রু কবলিত এলাকায় মুসলিম সৈনিক দল অবস্থান করবে কোথায় মুসলিম সৈনিক দলের থাকবার জন্য নিরাপদ একটু জায়গার প্রয়োজন ছিল পরামর্শক্রমে সিদ্ধান্ত নিলেন আমরা আফ্রিকার জঙ্গলে অবস্থান করব। কিন্তু আফ্রিকার জঙ্গল সম্পর্কে যাদের ধারণা আছে তারা জানেন পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্কর সবচেয়ে হিংস্র প্রাণীদের আড্ডা খানা সেই জঙ্গল সেখানে মানুষ থাকবে কি করে আল্লাহরের সাহাবি তিনি সৈনিক দলকে নিয়ে জঙ্গলের প্রান্তে গেলেন জঙ্গলের পারে দাঁড়িয়ে তিনটি ডাক দিলেন হাসারাত थम सैनिक नबीर उत्तर सुरी नबीर सी नबीर दिन झंडा बाह उत्तर सूर द्वित पैम কেন আমরা এসেছি আরবের সেই মাটি থেকে নিজেদের বাপ দাদার ঘর ছেড়ে দিয়ে নিজের আরাম আয়সের বিছানা গুলো একটাই পয়গাম ছিল তাদের সেটাই ছিল প্রকৃত দুনিয়ার মানুষের জন্য স্বাধীনতার পয়গাম তারা বললেন যে দেখো আল্লাপুর আরামিন দুনিয়াতে মানুষকে সৃষ্টি করেছেন এটাই হলো মানুষের জন্য সর্বোচ্চ মর্যাদার ব্যাপার এই পৃথিবীতে মানুষ অনেক বড় কিছু হতে পারে জাগতিক বিবেচনায় কেউ এম পাস করতে পারে কেউ ডক্টরের ডিগ্রি অর্জন করতে পারে সবচেয়ে বড় গৌরবের ব্যাপার হলো আমি ধর্মীয় দিক থেকে একই কথা কেউ আলম হতে পারে ব্যাপার হলো আমি আল্লাহর গোলাম আল্লাহর গোলামি করবার চেয়ে দুনিয়াতে মানুষের জন্য বড় কোনো মর্যাদার আসন নাই আল্লাহর কোরআনের দ্বারা প্রমাণ করা যায় যে এই পৃথিবীতে মানুষের জন্য নবুতের মকাম যত বড় মর্যাদার ব্যাপার নবুওতের মাকামের চেয়েও আল্লাহর গোলামের মর্যাদা হলো তার চেয়েও বড় মর্যাদা আল্লাান্তে কথা বললেন তার নবীর নয় তার হাবিবের সাথে নয় তার রসুলের সাথে নয় আল্লাহ একান্তে কথা বললেন তার গোলামের সাথে আল্লাহর নবী ছিলেন এই পৃথিবীতে আল্লাপাকের গোলামি করবার ক্ষেত্রে এক নম্বর এই জন্য পৃথিবীতে সর্বোচ্চ মর্যাদা ছিল আল্লাহর নবীর সুতরাং এই পৃথিবীতে মানুষের মর্যাদা নির্ধারিত হয় যে ব্যক্তি আল্লাহর গোলামি যত বেশি করে সে ব্যক্তি এই পৃথিবীতে তত বড় মর্যাদা পান তিনি ঘুমানোর সময়ের মত ঘুমাতেন আল্লাহ নবীর চব্বিশ ঘন্টা কাটত খোদার গোলামের মতো যার চব্বিশ ঘন্টা কাটত খোদার গোলামের মতো এই তিনি পৃথিবীতে সর্বোচ্চ মর্যাদার আসনে অধিষ্ঠিত হয়েছিলেন ইতিহাস প্রমাণ করে যুগে যুগে দুনিয়াতে কিছু মানুষ তৈরি হয়েছে ইবলের সুরতারি কিছু মানুষ তৈরি হয়েছে শয়তানের চালা কিছু মানুষ তৈরি হয়েছে ক্ষোধাদ্রোহী কিছু মানুষ তৈরি হয়েছে বিভিন্ন মাধ্যমে বিভিন্ন তন্ত্র মন্ত্রের মাধ্যমে বিভিন্ন মানব কালা আইন আর কালার কানু এর মাধ্যমে তারা মানুষের গোলাপে রূপান্তরিত করতে চায় মানুষ যে মানুষের মাথার উপরে কোন মানুষের গোলামির শৃঙ্খল নাই যে মানুষের ঘটনার উপর কোন মানুষের শৃঙ্খল নাই যে মানুষ কোথার জমিনের একমাত্র গোলামি করতে বাধ্য করে যে মানুষকে তাদের মতো আরেকটা দোপায়া মানুষ নিজেদের দাসত্বের শৃঙ্খলা আবদ্ধ করে রাখে মানুষের মতো মানুষ আরেকটা মানুষের গোলামি যারা করে যারা মানুষের যারা মানুষের গোলামি করে তারা কোনোদিন স্বাধীন মানুষ হতে পারে না যারা কোধার গোলাম হয়ে মানুষের গোলামিরে আবদ্ধ থাকে তারা কশ্চিনালে স্বাধীনতার সুফল ভোগ করতে পারে না মানুষের গোলাম থেকে মুক্ত করে আল্লাহর গোলামী করবার মত মুক্ত এবং স্বাধীন পরিবেশ তৈরি করে নিতে আগমন করেছি चले जाओ एक घंटार हिंस प्राणी मध्य पा जावस्था ग्रहण कर এক ঘন্টা সময় লাগে নাই বাচ্চাদেরকে সঙ্গে করে নিয়ে মুক্তি স্বাধীনতার জন্য গোটা এলাকা খালি করে জঙ্গলের অন্য এলাকায় তারা চলে গিয়েছিল পৃথিবীর ইতিহাসে আজও সেই এলাকাটা চিহ্নিত আছে জাইতুনা নামে একটি বিশ্ববিদ্যালয় হাজার বছর ধরে গোটা দুনিয়ার মানুষের মধ্যে কোরআন সুন্নার জ্ঞান বিকিরণ করে যাচ্ছে মোহাম্ম যদি বলতে চাই আরো লম্বা কথা আমাদের আছে একই কথা আল্লাহর মানুষের গোলাম থেকে মুক্ত করে মানুষের গোলামের অবিশ্বাস থেকে মানুষকে মুক্তি দিয়ে আল্লাহর গোলামী করবার মতো মর্যাদা দেওয়ার জন্য আমরা আগমন করেছি সুতরাং দুনিয়ার মানুষ আজ স্বাধীনতার এই মাসে স্বাধীন বাংলাদেশের একজন স্বাধীন একটা পতাকা পেয়েছি স্বাধীন পতাকা পাওয়াটা অবশ্যই মর্যাদার ব্যাপার আমরা ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের একটা স্বাধীন ভূখণ্ড পেয়েছি একটা স্বাধীন ভূখণ্ড পাওয়া এটা খোদার বরণেম शुदू एक स्वधीन पता पाव और स्वाधीन भूखंड पावर सतरशो तिप्पन्न साल उन्नीस एक साल पर अठारो बचर मुक्ति जुद्ध कर মানুষের মুক্তির জন্য সতেরোশো সালে সর্বপ্রথম মুক্তিযুদ্ধের ডাক দিয়েছিলেন তৎকালীন যুগের সর্বশ্রেষ্ঠ মুহাব্দি হাদিস মুক্তিযুদ্ধের জন্য জন্য ছেষট্টি সালে প্রতিষ্ঠিত হয়েছিল এই পৃথিবীর একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান দেওয়া বাবা আমি দেশহীন ভাষায় বলতে চাই দেশের স্বাধীনতার ঢাকা বিশ্ববিদ্যালয় নয় চাঙ্গির নগর বিশ্ববিদ্যালয় নয় শুধুমাত্র দেশ এবং জাতির মুক্তি আর স্বাধীনতার জন্য এই পৃথিবীতে একটা প্রতিষ্ঠান কায়ে হয়েছিল সেই প্রতিষ্ঠানের নাম ছিল দারুণ আন্দামান দ্বীপে চার বছর কারার উদ্ধ ছিলেন তারিখের রেশমিরুমাল করেছিলেন স্বাধীনতার জন্য উনিশশো সাতচল্লিশ সালে ব্রিটিশ দের কে করা হয়েছিল স্বাধীনতার জন্য উনিশশো বাংলা ভাষার জন্য তামাকুল আন্দোলন করেছিল স্বাধীনতার স্বপ্ন নিয়ে আব্দুল সালাম আবুল রক্তি স্বাধীনতার চেতনা নিয়ে উনিশশো সালে মৌরানা আতার আলী রহমতুল্লাহ সহ প্রশালী শহর চার নেতার যুক্ত গঠিত হয়েছিল স্বাধীনতার স্বপ্ন নিয়ে উনিশশো मानूस स्वाधीनता স্বাধীনতার জন্য অনেক আমাদেরকে দিতে হয়েছে স্বাধীনতার জন্য অনেক দিতে হয়েছে। শুধু এক সাগর নয়। সাগরের পর রক্ত রক্ত দিয়ে দিয়ে খরিদ করতে হয়েছে শুধু একটা স্বাধীন পতাকার জন্য নয় শুধু একটা স্বাধীন মানচিত্রের জন্য নয় পতাকা স্বাধীন হয়েছে আমরা মানচিত্র স্বাধীন পেয়েছি কিন্তু আজও পর্যন্ত আমার জাতি স্বাধীন হয় নাই আমাদের দেশি ভাইরা স্বাধীনতার অর্থ এটা যে জালিম পরিবর্তন হয়ে বিদেশি জালিম থেকে দেশি জালিমে রূপান্তরিত হবে তাদের দ্বারা তোমরা শাসিত হওয়ার নাম কোনোদিন স্বাধীনতা নয় প্রকৃত স্বাধীনতার অর্থ হলো আমরা স্বাধীন মানচিত্র স্বাধীন পতাকা পেয়েছি কিন্তু আমাদের উপর আজও পর্যন্ত গোলামীর ভূত আমাদের কাণ্ডে সবার হয়ে আছে যদি প্রমাণ জানতে চান সর্বোচ্চ বিচারালয় সুপ্রিম কোর্টের নাকের ডাকায় গিয়ে দেখেন গোলামীর দেবী বসে আছে গোলামীর দেবী গোলামীর দেবী বসে আছে মোহতারেন যদি আমরা স্বাধীন জাতি হতাম যদি আমাদের মাথার উপর আজর পর্যন্ত গোলামীর ভূত না থাকতো আমি চ্যালেঞ্জ করে বলতে পারি গোলামির ঠিক যাবে বাংলাদেশের মুসলমানদের মাথার উপর স্থান করতে পারতো না দেব দেবীকে তারা বিশ্বাস করত। তারা বিশ্বাস করেছিল তাদের মধ্যে বারো জন টাইটানিক দেবী আছে সেই বারো দেবীর মধ্যে একটা দেবী হলো দেবী যেই দেবীকে আল্লাহ সৃষ্টি তারা মনে করত সৃষ্টিকর্তা রাখত না সব জানত একমাত্র কে কিন্তু গ্রীকরা বিশ্বাস করত সব জানতা হলো দেবী থেমিস সে জিউসের সিংহাসনের পাশে বসে से राय सेचारोम गडेट अब जस्टिस न्याय विचार देवी मोतारा नजर हजार बस आगे ধর্ম বিশ্বাসের কথা বললাম সেই ধর্ম বিশ্বাসেরোমান সভ্যতা কে তারা গ্রহণ করে নিয়েছিল এজন্য গোটা ইউরোপের প্রত্যেকটা দেশে দেশে তাদের বিচারালয়ের সামনে গ্রীকের এই মূর্তি এবং এই দেবী এই প্রতিমা তারা স্থাপন করেছে এই দেবীর স্থান হয় নাই মুসলমানরা কোনো দেব দেবী বিশ্বাস করে না যারা দেব দেবী বিশ্বাস করে তারা দেবীর পূজা করবে তারা দেবীর সম্মান করবে তারা দেবীর পূজা অর্চনা করবে তাদের মন্দিরের প্রতিষ্ঠান বিচার ব্যবস্থা সর্বোচ্চ মর্যাদার জায়গা আমরা মেরে নিতে পারি কোন একটা জায়গায় কোন দেবীর মূর্তিকে আমরা বরদাস্ত করে নিতে পারি না হাজিরিন অথচ থেকে কলঙ্ক ছ কিন্তু পরিষ্কার আমাদের পয়গ্রাম হলো এই আমরা হাইকোর্ট কে সম্মান করি সুপ্রিম কোর্ট কে সম্মান করি আল্লাহর চেয়ে বেশি করি না